হমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিমাবাদ সুপ্রিয় ভাই বোনেরা এর আগে সংসদ সৃষ্টিকারীদের সৃষ্ট ধোঁয়াশা দূর করার জন্য আমরা আমাদের আকিদানি আলোচনা করেছি আমরা সংক্ষেপে আমাদের আকিদা বিশ্বাস তুলে ধরেছি এবং দেখিয়েছি যে সাহাবাইকার আমরা দিয়া আল্লাহ এবং সালফে সালহিনের আকিদা তথা আহলুসুল্না জামা আর আকিদাই হচ্ছে আমাদের আকিদা আমরা তাদেরই অনুসরণকারী নতুন কোনো পথের উদ্ভাবনকারী নই আল্লাহর ইচ্ছায় আমাদের এই বার্তাটির মাধ্যমে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ সত্য সত্য প্রকাশিত হয়েছে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে সন্দেহ সৃষ্টিকারীদের কাছেও আমাদের এই স্পষ্ট বার্তা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বস্তুত সত্য সব সময় তার আপন শক্তি ও মহিমায় প্রতিষ্ঠিত যদিও নিন্দুকেরা বিভিন্ন ভাবে তা আড়াল করতে চায় তবে এই বার্তা প্রকাশিত হবার পর আমাদের প্রিয় দর্শক শ্রোতা ও সুভানুদ্দায়ী ভাইদের কাছ থেকে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে কিছু বিষয় স্পষ্ট করা দরকার মনে করছি বস্তুত এই বিষয়গুলো প্রত্যেকটি বিস্তারিত ও বিশদ আলোচনার দাবি রাখে এবং আমরা ইচ্ছা রাখি বি নিল্লা সামনে এই নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব তবে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা তুলে ধরছি। এই বিষয়গুলো এমন যে এগুলোর ব্যাপারে সঠিক ধারণা ছাড়া কারো তার হেদা বিশুদ্ধ হতে পারে না তবে আফসোসের বিষয় হল যারা নিজেদের সহি আকিদার প্রচারক বলে দাবি করেন তাদের অনেকেরই এই বিষয়গুলো নিয়ে সঠিক ধারণা বা আকিদা নেই বরং এসব ব্যাপারে তারা বিভিন্ন মাত্রার ভুলভ্রান্তির মধ্যে আছেন আর তার চেয়েও বড় কথা হলো এসকল লোকেরা অন্যের ভুল ধরায় পারদর্শী হলেও তারা নিজ অনুসারীদের কাছে এই গুরুতর আলোচনা যে বিশুদ্ধ তাই আমরা এসব দায়ী ও আলিমদের আহ্বান করব। এই গুরুতর বিষয়গুলো নিয়ে সঠিক অবস্থান ও আলোচনা তুলে ধরতে এবং আমরা চ্যালেঞ্জ করলাম তারা যেন কোরআন ও সালফে অবস্থানের আলোকে আমাদের এই আলোচনার ভুল ধরে দেখায় অথবা এই অবস্থানকে সঠিক বলে স্বীকার করে নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই আলোচনা নিজেরা শুনবেন অপরকে শোনাবেন এবং ও সৃষ্টিকারীদের কাছেও দিবেন। যেসব বিষয়ে সঠিক ধারণা ছাড়া হবে না। আমার ভাই বোনেরা আপনারা জেনে রাখুন যে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি ও সাক্ষ্য দেই আল্লাহ তালা সবচেয়ে বড় মহান তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই কেউ তার সমকক্ষ নয় আমরা সাক্ষ্য ইল্লাল্লাহ এক আল্লা ব্যতীত আর কোন ইলাহ নেই তহিদের যা কিছু দাবি করে আমরা তার জন্য তাই সাব্যস্ত করি আমরা তার সাথে সকল ইসলাম অস্বীকার ও পরিত্যাগ করি এবং তাদের থেকে নিজেদের বাড়া আত্ম ও সম্পর্কহীনতার ঘোষণা দিই আল্লাহ ব্যতীত যত কিছুরই ইবাদত করা হয় তার সবই তাগুদ বলে আমরা বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি তাগুত বিভিন্ন প্রকারের হতে পারে যেমন যাদের ইবাদত করা হয় এবং সে ওইাদতে সন্তুষ্ট থাকে আইন পরিবর্তনকারী শাসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা আল্লাহ প্রত্যাখ্যান করে স্বরচিত অথবা মানবরচিত আইনে বিচার ফ্যাস করে ইত্যাদি এ সবই তাগত এদেরকে অস্বীকার ও পরিত্যাগ না করে আল্লাহর উপর ইমান ইমান হিসেবে সাব্যস্ত হয় না এবং তা দ্বারা মুসলিম হওয়া যায় না আমরা এটাও বিশ্বাস করি যে এসকল তাগতের ইবাদত আনুগত্য অনুসরণ ও ভালোবাসাকে কুফুরী ও ভালোবাসা তাগতকে অস্বীকার ও পরিত্যগ সাব্যস্ত হয় না এর সবই পবিত্র কোট দ্বারা প্রমাণিত আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলিম আসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তের অনুসরণ করা কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য বাধ্যতামূলক যদিও বর্তমান পৃথিবীতে অবিকৃত পাওয়া সম্ভব নয় কিন্তু তবুও যদি বিশুদ্ধ তাওড়াত ও পৃথিবীর বুকে থাকতো সেক্ষেত্রেও দিন ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী নবীগণের কিতাব তাওড়াত কিংবা ইঞ্জিলের অনুসরণ করেও কেউ মোমিন হতে পারবে না তারা নিশ্চিত জাহান নামি হবে তাদের সবাইকে আমরা সুস্পষ্ট কাফের মনে করি তাদেরকে কাফের বলতে আমরা কোনো প্রকার দ্বিধা করি না যেমনটা বর্তমান যুগের মডার্নি চিন্তাধারার আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলিম আসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণ ও পালন করেছেন তিনি ওহির কোন অংশ গোপন করেননি কিংবা বিশেষভাবে কাউকে দিয়ে যাননি যেমন শিয়াদের কতক গোষ্ঠী এবং কিছু মলহিত পীর ধারণা করে থাকি আমরা জীবনের সকল অঙ্গনে মোহাম্মদ সাল্ল আলিমাসাল্লামকে উত্তম আদর্শ মনে করি তার আদর্শ শিক্ষার বিপরীতে অন্য যে কোনো জাতীয় বিজাতীয় নেতা দার্শনিক কিংবা বিজ্ঞানীর কোন শিক্ষা কিংবা আদর্শকে প্রাধান্য দেয়া কুফুরি মনে করি যা বর্তমান যুগের বিভিন্ন জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দলগুলো অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি ইত্যাদি অঙ্গনে করে থাকে ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আইন আদালত বিচার কার্য সহ সকল কিছুই তার বিধান অমান্য করা ইমানি কুফর নওয়া ইমান বিনষ্টকারী বিষয়সমূহের ব্যাপারে আমরা বিশ্বাস করি যে ইমান যেমন কাজ ও বিশ্বাসের নাম কুফুরো তেমনি হতে পারে কাজ ও বিশ্বাসের মাধ্যমে শির্কের মতো বিধানের দিক থেকে কুফুরো দুই প্রকার কুফুর আকবর তথা বড় কুফুর যার দ্বারা একজন মুমিন ইমান থেকে বের হয়ে যায় কুফরের আজগার তথা ছোট কুফর যার দ্বারা একজন মুমিন ইমান থেকে বের হয় না শরীরের অঙ্গ এমন কিছু কাজ আছে যেগুলোকে শরীয়ত বড় কুফুর হিসেবে সাব্যস্ত করেছে এবং সেটি কুফুর হওয়ার জন্য সেগুলোকে হালাল মনে করার শর্ত আরোপ করেনি যেমন সূর্য বা কোন প্রতিমার সিস্তা করা আল্লাহ তার দিন কোন নবীর রাসুলের অবমাননা করা দিনের কোনো বিষয় নিয়ে উপহাস বা তুচ্ছ তাচ্ছিল্য করা এমন আইন প্রণয়ন বা প্রবর্তন যার অনুমতি আল্লাহ দেননি ইত্যাদি এ সকল বড় কুফুরের মাধ্যমে একজন ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় যদিও সে একে হালাল মনে না করে বরং নাজায়জ ও হারাম মনে করে এমন সব নওয়মান তথা ইমান ভঙ্গকারী কর্মের কোনো একটাতে লিপ্ত হলে ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায় সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কাফের হবে না যতক্ষণ না সে তার অন্তর্দি অস্বীকার করে এই কথাটি নব উদ্ভাবিত একটি বেদাৎ যুগের নব্য মুরজিয়া ও জাহমিয়া ফেরকার আকিদা থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করি যারা বিশ্বাস করে কুফুর শুধু আমরা চরম পন্থা ইফাত ও শিথিলতা তাফরিত উভয়টিকে পরিত্যে করে মধ্যম পন্থা অবলম্বন করি আমরা খারিজদের মাঝাবকে প্রত্যাখ্যান করি যারা কবিরা গুনাহের কারণে মুসলিমদেরকে তাকফির করে কোন মুসলমানকে আমরা কবিরা গুনাহের কারণে তাক্ষির করি না যতক্ষণ না সে গুনটিকে হালাল সাব্যস্ত করে অথবা তার থেকে ইমান ভঙ্গের অন্য কোনো কারণ প্রকাশ পায় আমরা মুরজিয়াদের মাধবকে অস্বীকার করি যারা বলে অন্তরে ইমান থাকলে কথাও কাজের কারণে মানুষ কখনোই কাফের হয় না উল্লেখ্য বর্তমানে আহসুন্নত দাবিদারদের অনেকে মুরজিয়াদের মতো আকিদ আপোষণ করে থাকে যে অন্তরে ইমান থাকলে কথাও কাজের কারণে মানুষ কখনোই কাফের হয় না আমরা তাদের মাঝহবকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি আমরা বলি আহলুস জামা আর মতে এমন কিছু কথাও কাজ আছে তা যদি কোনো মুসলিম বলে বা করে তাহলে সে কথাও ও কাজ তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় যদিও তার অন্তরে পরিপূর্ণ ইমান বিদ্যমান থাকে যেমন রাসুলসাল আলী সাল্লামকে নিয়ে কটুক্তি করা শরীয়তের কোনো বিধানকে নিয়ে ছাত্রাবিদ্রুপ করা ইত্যাদি তাহকিক ও সুনিশ্চিত প্রমাণ ছাড়াই তাড়াহুড়া করে কাউকে তাকফির করা বা তাকফিরের বিধান প্রয়োগ করা আমাদের মানহাজে নেই কারণ তাকে এদের উপর প্রতিষ্ঠিত কোন মুসলমানকে হত্যা করা অতি গুরুতর একটি বিষয় ভুলক্রমে একজন মুসলমানের মুক্তপাত করা অপেক্ষা ভুলক্রমে হাজারো কাফেরকে ছেড়ে দেয়া ক্ষুদ্রতর একই সঙ্গে আমরা বিশ্বাস করিহাতীত লিপ্ত ব্যক্তিকে তাকফির করা জরুরি সুস্পষ্ট দলিল প্রমাণ ছাড়াই কোনো মুসলমানকে তাকফির করা যেমন গুরুতর সুস্পষ্ট মুরতাতকে মুরতাত ঘোষণা না করা এবং তার সাথে মুসলমানদের মতো আচরণ করাও তেমনই ক্ষতিকর এতে সীমা সীমারেখা বিঘ্নিত হওয়ার মনে না পূর্বে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যেগুলো উক্ত ব্যক্তির মাঝে পরিপূর্ণরূপে পাওয়া যেতে হবে এবং কিছু মাওয়ানিয়া তথা প্রতিবন্ধক রয়েছে যেগুলো না পাওয়া যেতে হবে হক্কানিবিজ্ঞ অলামাই নির্দিষ্ট ভাবে কোন ব্যক্তির উপর কুফুরের হুকুম প্রদানের যোগ্যতা রাখেন সাধারণ মানুষের জন্য তাদের অনুসরণ করা জরুরি আমরা যেসব ব্যক্তি বা জাতি গোষ্ঠীকে কাফের আখ্যায়িত করা হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি এই কথাকে খারেজিদের মতো তাকফিরুল ইজতিহাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি না যেমন বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা মুরতাদ মনে করল কোন মুসলমান কারণে ভুল ব্যাখ্যার কারণে এদেশের শাসক গোষ্ঠীকে মোরতাত না করলেও আমরা সেই ব্যক্তিকে কাফের মনে করি না যেমনটা নব্য খাওয়ারেজরা করে থাকে শাসকের ক্ষেত্রে শরীয়ত সম্মত ইমাম ও শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা আমরা জায়েজ মনে করি না যতক্ষণ না তাদের থেকে কুফরে বাবা তথা স্পষ্ট কুফুর প্রকাশিত হয় যে কুফর সম্পর্কে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অকাঠ্য প্রমাণ রয়েছে শরীয়ত সম্মত ইমাম ও শাসকেরা যতক্ষণ সৎ কাজের আদেশ দেন ততক্ষণ তাদের আনুগত্য করা ফরজ মনে করি কিন্তু অসৎ কাজে তাদের আনুগত্য জায়েজ মনে করি না একই সাথে আমরা বিশ্বাস করি কোন মুসলিম শাসক মুরতাদ হয়ে গেলে সে স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হয়ে যায় তারপর যদি জবরদস্তি ক্ষমতায় বসে থাকে তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে অপসারণ করে শরীয়ত প্রতিষ্ঠাকারী ন্যায়পরায়ণ মুসলিম শাসক নিয়োগ দেয়া আমাদের সকলের উপর ফরজ এই ব্যাপারে আইমায়ক রামের ইজমা রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও এরকম অন্যান্য দেশের যে সকল শাসক সরিয়া পরিপন্থী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করছে তারা কাফের ও মূর্তা কারণ তারা আল্লাহ প্রত্যাখ্যান করে নিজেদেরকে রবের আল্লাহন করেছে বিধান দানের যেই অধিকার আল্লাহ রাবুল আলমিন ব্যতীত আর কারও নেই তারা নিজের জন্য দাবি করেছে শরীয়তের পরিবর্তে মানবরচিত কুফুরি আইন প্রণয়ন ও প্রবর্তন করেছে এবং জনসাধারণের উপর তা চাপিয়ে দিয়েছে তারা আল্লাহ ও তার রাসুলকে বাদ দিয়ে বিশ্বের তাদেরকে তাকফির করি না যা কিনা চরমপন্থী মুকাফিরা শ্রেণী করে থাকে আমরা শুধুমাত্র তাদেরকে তাকফির করি যাদের কর্মকাণ্ড কুফুর আকবরের মধ্যে পড়ে মুরতাদ সরকারের সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী সহ অন্য সকল সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে আমরা হিসেবে দেখি তারা এমন বাহিনী যাদের প্রতিটি সদস্য কুফরি কর্মে লিপ্ত। কিন্তু তারা তাদের শক্তি বলে তাদের ব্যাপারে আল্লাহর শরিয়াতে যে বিধান বর্ণিত হয়েছে তা তাদের উপর কায়েম করতে দিচ্ছে না মুসলিমদের জন্য তাদেরকে পাকড়াও করে যাচাই বাছাই করে তাদের উপর আল্লাহর শরিয়াতের বিধান কায়েম করা সম্ভব হচ্ছে না এই বাহিনীর সদস্যদের বিধান মুরতাদ্দের বিধানের অনুরূপ তাদের বিরুদ্ধে মুরতার্দের মতোই কেতাল করা হবে তবে তাদের প্রবল সম্ভাবনার কারণে সুনির্দিষ্ট তাদের প্রতিটি সদস্যকে আমরা তাকফির করি না এই হলো আমাদের স্পষ্ট দৃঢ় অবস্থান যার ভিত্তি হল কোরআন সুন্না ও সালফেসালের সুস্পষ্ট বক্তব্য এই আকিদা ও দৃষ্টিভঙ্গির উপরে আমরা দৃঢ় প্রতিষ্ঠিত এবং এরই দিকে আমরা মানুষদেরকে আহ্বান করে থাকি এই সুস্পষ্ট সত্যকে অস্বীকারী নিঃসন্দেহে দুর্ভাগা এবং আল্লাহর নির্ধারিত সত্যের মোকাবেলায় তার সব অনর্থক কথা ও অপ্রমাণিত দাবি ভিত্তিহীন বলেই সবস্ত হবে যারা সহিদার প্রচারক হবার দাবি করেন যারা সব বিষয়ে দলিল প্রমাণ ও সালফে সালফেসালহীনের মানহাজ ও মত অনুসরণের দাবি করেন কেন জানি এই বিষয়গুলোর ব্যাপারে তাদের অবস্থান বদলে যায় তাদের থেকে পাওয়া যায় না আর পেলেও তা অতি সামান্য তারা আকিদা স্পষ্ট করার কথা বলেন কিন্তু কোন এক অজানা কারণে এই বিষয়গুলোর ব্যাপারে নিজেদের আকিদা স্পষ্টভাবে প্রকাশ করেন না তারা সালফে সালেহিনের অনুসরণের কথা বলেন কিন্তু এই বিষয়গুলোর আলোচনা আসলেই দেখা যায় তারা কিছু খালাফদের দলিল হিসেবে উপস্থাপন করছেন নিজেরা সারা জীবন অন্ধ অনুসরণ করে এবং হাল আমলের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাষ্ট্র বা শাসক গোষ্ঠীকে শরীয়তের দলিল না বানিয়ে কোরআন সুন্না ও সালফে সালহিনের বক্তব্যের আলোকে নিজেদের অবস্থানের সপক্ষে প্রমাণ পেশ করে অন্যথায় তারা যেন তাদের বিভ্রান্তি থেকে ফিরে আসে এবং সত্যের দিকে রুজ করে আমরা বাকি আলোচনা আমরা তুলে ধরব সবাইকে সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আহ আদা আওয়ানা